बेसू किसीम रही प्रकरण रहे होना का गरीबे প্রকরণ রয়েছে আবি বা গরিব সামিল করা যেতে পারে কেনু আদোহা সেগুলিকে গণনা করা যেতে পারে মিনাল গরিব নিসবির মধ্যে কারণ তাতে গরিব হওয়া রয়েছে সেটা মুতলাক নয় যখন মুতলাক নয় তাহলে তার বিপরীতটা নিসবি তাহলে কেমন সেটি বলছে অনাহাল তাতে গরিব হয়েছে লক্ষ্য করে বিশেষ একটি বস্তুর দিকে বিশেষ কোন বস্তুর দিকে লক্ষ্য করে গরিব হয়েছে তাহলে বিশেষ একটি বস্তু বা বিষয়ের দিকে লক্ষ্য করে যদি গরিব হয় তাহলে এটা গরিব মুতলাখ থাকলো না গরিব वहा किसी प्रकरण गुली, गुली निम्न रूप आलिफ मान केन बेदे वायतल हादिस एक जन बर्णना बर्णना के बोले निर्भर जो्य विश्वस्त ईमानदार मानूष सीतिशक्ति दुरबल नई मैंने जईफ बर्णन करी ना दुर्बल लोक नए ইমানের দিক দিয়ে দুর্বল নাই আর স্মৃতি শক্তির দিয়ে দুর্বল নাই দেখেন হাদিস সহি ইমানের দিক আমলের দিক আর একটা দিক হচ্ছে না স্মৃতি শক্তির দিক ইমান আমল দুটোই একি তার ইমান ধর্মকর্ম আর আমল কেমন তার নামাজ কেমন তার রোজা কেমন সে সুন্নতি না বিদাতি এগুলি ধর্মীয় দিক হ্যাঁ সে সত্য কথা বলে না কখনো মিথ্যা কথাও বলে এগুলির দিক দেখতে হবে কারো সংবাদ নিলে যে ভালো করলেই হলো সততা অবলম্বন করলেই হইলো কিন্তু শক্তির দিকটি নিজের এক আপনি মনে রাখতে পারেন না ভুলে যান এটা কি আপনার ইতিহারে স্মৃতি শক্তি আপনার কেউ ভুলেই যায় আর মাশাল তাহা যুদ গুজার আর নফুল দান খাই করে নফল রোজা রাখে হাদিস বয়ান করছে কিন্তু মগল হচ্ছে মুখমাফি পচা তাহলে তার হাদিস নেওয়া যাবে জয়ীফ হাদিস নেওয়া যাবে না আরে বাবা তোমার ধর্ম ঠিক আছে তোমার জায়গায় তোমার দাঁড়িয়ে ঠিক আছে এগুলো নেকির কাজ করছো ভালো কথা কিন্তু আমাদেরকে হাদিস শোনাবে রসুল তোমার তো মনেই থাকে না গড়ব করে তোমার হাদিস নেব কি করে নেওয়া যাবে না আর একটা লোকের বিপরীত করে আল্লাহ ব্রিটুনে মুখস্থ থাকে কিন্তু বিড়ি খায় মিথ্যের কথা বলে হাদিস নেওয়া যাবে বলে তোমার শক্তি দিয়ে আমাদের লাভ নেই খুব আফের দের আমাদের কোনো ফাইদা হাদিস তোমার চলবে না কারণে আর হাদিস সংকলনে জামা নেই এখন না এখন না তবে কোন ঘটনার ক্ষেত্রে বিশ্বাস করার ক্ষেত্রে এটা ঘটনা এখানে ঘটেছে আর সাক্ষী নেবেন হ্যাঁ দেখতে হবে লোকটা পরেশ ঠিকই লোকটা কথা বলে অধিকাংশ পরেসগার এত স্মৃতিশক্তি পচানো যে একটা ঘটনা সম্পর্কে সহি হাদিসটা মুখস্থ করার ব্যাপার আছে খানিক আছে তারপরে এগুলো খেয়াল রাখতে হবে যে লোকটা কথাগুলি ঠিক বলছেন বলে কিনা আর ওইতেও যদি গড়বড় করে কথা শুনে যে লোকটা বেশি দোষী তাকে কম দোষী বানিয়ে দিল যে কম দোষী তাকে বেশি দোষী বানিয়ে দিল। শক্তি অত্যন্ত দুর্বল হওয়ার কারণে তাহলে সাক্ষীর ক্ষেত্রে চর্চা করা হইতো মুখস্থ করা হতো লিখা হয়তো সেই জামানার কথা আর আজকাল তো হাদিস কিতাবই লিখা হয়ে গেছে হাত কিতাব থেকে হাদিস পড়েছেন আপনার তোর হাদিস বর্ণনা করার ব্যাপার হাদিস বর্ণনা করলে ভাই কোথায় আছে হাদিস কিতাব দেখিয়ে দিতে পারল হয়ে গেল হাদিস শঙ্করের জামানোর কথা আর ওসুল হাদিস পড়াই হচ্ছে আর ঠিক আছে স্মৃতিশক্তি ঠিক আছে একটি লোক আর ওই তাহলে তুলনা করে দেখা গেল যে আর যেহেতু বয়ান করেনি একটি লোক বয়ান করেছে সেই একে বলা হয় গরিব এক ধরনের গরিব নিসবি বা মানে একজন বিশেষ বর্ণনাকারী আর একজন হাদিস নিচ্ছেন তিনিও একা তো বিশেষ একটা দিকে লক্ষ্য করে দেখা গেল যে এখানে গরিব হয়েছে মানে একজন একজন হয়েছে একজন একজন থেকে শুনেছে। একদিন একটা মাসলা শুনাইলাম মাত্র একজন শুনল আর আমার কাছ থেকে শুধু শেখ মুখলিস্বর রহমানও নেই যে দুজনের কাছ থেকে শুনলেন এমন নেই আর শোনার সময় শ্রোতা যারা ছিল মাত্র একজন বুঝা গেছে একজন একজনের কাছ থেকে এটা এটাও গরিব একটা কিসিম কাকাউলিম যেমন বলেন তাদের কিতাবাদিতে ওই জামানার কথা তাফার রাধা বী ফানুন আনফলানিন ফলন মানে অমুক না উল্লেখ না করে আমরা বললাম অমুকের ছেলে অমুক বলি না তো ফোলানুন আরবিতে মানে অমুক অম আর ফোলানা যদি অমুক মহিলা হয় তাহলে ফোলান আতুন সনদ রয়েছে অন্য লোক থেকে বর্ণনা করা হয়েছে এই হাদিসটি অন্য লোক থেকে অন্য সূত্রে বর্ণনা করা হয়েছে মানে এর সনদ আরো আছে কিন্তু এই ব্যক্তি থেকে একজনই বন বয়ন করেছে আর কেউ বয়ন করেনি তাফার রা আহ জিম মানে গা কেউ বয়ান করেনি মিসরের কেউ বয়ান করেনি তাফার দাবি আহ শাম এরকম বেশ কিছু হাদিসের কিতাবে আছে হাজ আলহাদি আলু শাম হাজা আলহাদিসারুল বাসরা আছে কোন হাদিস যদি শুধু কুফাওয়ালা বয়ান করি তো সেই হাদিসের মগজ বের করি মজার কথা বুঝলে হাসতেন মানুষের মগজ যদি বের করে না তো না। তো কুফাওয়ালা এত হাদিসে দুর্বল ছিল কুফার লোকেরা যে কুফাওয়ালা যদি শুধু কুফাতে কোনো হাদিস বর্ণিত হয় তাহলে ও হাদিসের মগজই বের করে নিয়েছে মানে ও হাদিসের কোন অস্তিত্ব নেই হাদিস খুব মশুর আহ সেই জামান মহাদিস জামানের ছিল এই জন্য দেখা যায় যে এমা পরের জামান তিনি কুফার লোক ছিলেন তাদের মাসাইল গুলি ভিত্তি করে যেহেতু বোখারিতে আমিন জোরে আছে ওদের আমিন জোরে নেই বোখারিতে সুরাফাদিয়া যার নমাজ হয় না ওদের নমাজ হয় সুরাফাদিয়া পড়া চলে না প্রত্যেকটি মশলা যদি মেলান একদিকে হানাফি মজাহ একদিকে বোখারি তো দেখবেন যে সবগুলি পোখারে উল্টো চলছে উল্টো দিকে যাচ্ছে হচ্ছে দিয়ে ফতুয়া দিয়েছেন আর যুক্তি দিয়ে ফতুয়া দিতে গিয়ে অনেক ভুল হয়ে গেছে সই হাদিসের ফেলাফ হয়ে গেছে কিন্তু মক্কাবাসী অন্যান্য শহরের যে আইমাইকেরাম ইমাম শাফি যেমন ইমাম মালিক মদিনার মদিনার ইমাম तक तर कारण अत इजिहार दिखे दौड़ दे हादीस सामने आज रुसर कथा शेष एटी हम मजहबर फतुआल दुरबल हार मुख्य कारण দাল মানে হাদিস বর্ণনা করছেন এটিও এক শহরের দিকে লক্ষ্য করে যেমন বলছেন তাফারুদু এক শহরের একা হয়ে যাওয়া আউজে হাতিন বা এক দেশের এক এলাকার একা হয়ে যাওয়া আন আহলেবালা দিন কোন একটি শহরওয়ালা থেকে অথবা কোন একটি এলাকা বা দেশ থেকে একা হয়ে গেছেন থেকে মানে মদিনার বর্ণনাকারীদের কাছ থেকে বাসরা শুধু হাদিস বয়ন করেছেন এই হাদিস তার মানে কুফাওয়ালারা নেননি মিসরের লোকেরা নেননি অলমারা এই হাদিস পাননি এ হচ্ছে তাদের উদ্দেশ্য সৌদিয়া বলার আগে মক্কামুদ্দিনের এলাকার নাম ছিল হেজাজ আহ হেজাজ তার নাম ছিল আর রিয়াজ কাসিম এলাকার নাম ছিল নাজিদে এই নাম ছিল এগুলি ছিল একরকমের কিসিম ছয় নম্বর বছর তক আখারান আরেক রকমের বিভাজন ভাগ আরেক রকম ভাগ করা হয়েছে মতন গরিব হওয়ার দিক দিয়ে অনেক সময় সনদে গরিব হওয়া নাই মানে সনদে একজন ব্যক্তি হয় গরিবকে কি বলে যে সনদের কোন জায়গায় একজন হয়ে গেছে সনদে হয়তো নাই কিন্তু মতন গরিব दिस जो जो भित्तीहन जाल हदीसम ग मतन दिक दिए स्वे दिए स्वदेव एक जन रावी আর ওই হাদিস আর অন্য সূত্র থেকে বর্ণনা হয়নি সুতরাং গরিব আর সনদের গরিব নাই সাহাবা সাহাবাই এক দল একটি হাদিসের ভাব মানে বিষয়টি বিষয়টি উল্লেখ করেছেন যেমন সুরা নামাজ হয়নি সাহাবাই কেরাম শুধু ওবাদ সামনে আবহা বয়ন করেছেন আব্দুল্লাহ করেছেন অনেক সাহাবি বয়ন করেছেন সনদের দিক দিয়ে তো গরিব এই হাদিসটি যেখানে একজন একজন থেকে বয়ান করেছেন কিন্তু মতনের দিক থেকে গরিব নাই কারণ এই মতনটি অনেক একে আবার বয়ান করেছেন এই বিষয়ে বলছেন মিন মাজান গরিবের স্থান সমূহ মাজানমান স্থান সমূহ মানে গরিব হাদিস গুলি পাবো কোথায় কোন কিতাবে খুঁজিলে বেশি গরিব হাদিস পাব হ্যাঁ যাতে সহজে পেয়ে এখন খুঁজে খুঁজে একটা সাধারণ আবুদি পেয়ে গেলেন জৈফ না আলাদা জৈব পেয়ে গেলেন কত সুবিধা জনসাধারণের জন্য কিন্তু একটা আলেম বা আলেম না হলে আলাদা জয়ীফ আলাদা সহি করা খুব মুশকিল তো গরিব হাদিস জানার জন্য ক্ষেত্র কোনখানে পাবো বলছে এমাম বাজদার রহমতুল্লাহ আলের একটি কিতাব আছে যে মোসনাদ বলা হয় এতে সবগুলি গরিব না হলো অনেক গরিব হাদিস আছে তারপরে তাবরানি তিনটি কিতাব আছে মজামুল কবিরুল আউসাদ আর মজামুসির তো মজামুল ছোট্ট কিতাবুল মোজামুল কবির কয়েক খন্ডে আছে বেশ কিছুদিন থেকে চেপেছে তো এমাম তাবরানি রহমতুল্লাহ আল এর মজামে আউসদ্ কিতাবটিতে গরিব হাদিস পাওয়া যায় বেশি তাবরানি তাবারানি পড়বেন বায়ো ফাতা দিয়ে আমাদের দেশের লোকেরা কেউ পড়ে তাবরানি আবার কি হচ্ছে তো বেশি ভুল করে তিবরানি বলে না তিবরান এই বিষয়ে প্রসিদ্ধ কিছু লিখনই আছে কিনা বিশেষ লিখনই গরিবের ওপর বলছেন কোয়া এবং মালিক এমন মালিকের একটি কিতাব যার নাম হচ্ছে গারাইব মালিক গরিব হারিসের কিতাব লোক ছিলেন সিজিস্তান বেলুচিস্তানের কাছাকাছি পাকিস্তান আহ আর আপনার ওই ইরানের আমি তাদেরকে সম্মানিত করেছেন শুধু কোরআন হাদিসের খেদ মধ্যে নাহলে তাদেরকে কেউ জানতো না তাদের মাতৃভাষা আরবি ছিল না কিন্তু অনেক আরব চাইতে অনেক আরব আলিমের চাইতে বড় আলিম তারা আইমাইকার হয়েছেন তারা তো সোনান কিতাবের নাম হচ্ছে ওই সুন্নত গুলি মানে ওই হাদিস গুলি আল্লাফারে সন্নাতিনা মানে শামের মহাদেশিন কুফার মহাদিস বাগদাদের এইভাবে এমাম আবু দাদ রহমতুল্লা ছোট্ট কিতাব এই কিতাবগুলি হচ্ছে এই বিষয়ের বিশেষ লিখন আর সোনান আল্লা ওই যেগুলি সংশয় আমি আল্লতি পড়েছি আর সোনানি তাহা আহ দাউদিস্তানি আল আলমা এরপরে চলে আসছে খবরে ওয়াহেদের শক্তিশালী হওয়ার দিকবি আর দুর্বল হওয়ার দিক দিয়ে কিসিম যেগুলি পড়ার জন্য এতদিন পেরেছে কখন আসবে রে বাবা মকবুল মারদুদ হাসান জয়ীফ মুনকার, সাজ এই হাত কিছি গুলি ইনশাআল্লাহ ধীরে ধীরে আসবে সহিহি সহিলে যাতে হাসান লে গাই রিহি হাসান লে যাতে ইনশাল আসবে ওসালা মহাম্মদ